নামে নুন শপথ কলমের এবং উহারা যাহা লিপিবদ্ধ করে তাহা তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও তোমার জন্য অবশ্যই রয়েছে আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার তুমি অবশ্যই মহান চরিত্রে অধিষ্ঠিত শীঘ্রই তুমি দেখিবে এবং উহারাও দেখিবে তোমাদের মধ্যে কে বিকার গ্রস্ত তোমার প্রতিপালক তো অবগত আছেন কে তাহার পথ হইতে বিচ্ছিত হইয়াছে এবং তিনি জানেন তাহাদেরকে যারা শপথ প্রাপ্তি সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করিও না উহারা চায় যে তুমি নমনীয় হও তাহলে উহারাও নমনীয় হইবে এবং অনুসরণ করিও না তাহার যে কথায় কথায় শপথ করে যে লাঞ্ছিত পশ্চাতে নিন্দাকারী যে কথা অপরের নিকট লাগাইয়া বেড়ায় যে কল্যাণের কার্যে বাধা দান করে যে সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট সে ধন সম্পদ ও সন্তান সন্ততিতে সমৃদ্ধিশালী উহারের নিকট আমার আয়াত সমূহ আবৃত্তি করা হইলে সে বলে ইহা তো সেকালের উপকথা মাত্র আমি উহার সুর দাগাইয়া দিব আমি উহাদেরকে পরীক্ষা করিয়াছি যেভাবে পরীক্ষা করিয়াছিলাম উদ্যান অধিপতিগণকে যখন উহরা শপথ করিয়াছিল যে উহারা প্রত্যুষে আহরণ করিবে বাগানের ফল এবং তাহারা ইনশা বলে নাই অতঃপর তোমার প্রতিপালকের নিকট হইতে এক বিপর্যয় হানা দিল সেই উদ্যানে যখন উহারা ছিল নিদৃত ফলে উহা দগ্ধ কৃষ্ণবর্ণ ধারণ করিল প্রত্যে উহারা একে অপরকে ডাকিয়া বলিল তোমরা যদি ফল আহরণ করিতে চাও তবে সকাল সকাল বাগানে চলোলা অতপর উহারা চলিল নিম্ন স্বরে কথা বলিতে বলিতে আল্লাহ আলাই দ্য যেন তোমাদের নিকটে কোনো অভাবগ্রস্ত ব্যক্তি উহাতে প্রবেশ করিতে না পারে অতঃপর উহরা নিবৃত্ত করিতে সক্ষম এই বিশ্বাস লইয়া প্রভাতকালে বাগানে যাত্রা করিল অতঃর উহরা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করিল তখন বলিল আমরা তো দিশা হারাইয়া ফেলিয়াছি বরং আমরা তো বঞ্চিত শ্রেষ্ঠ ব্যক্তি বলিল আমি কি তোমাদেরকে বলি নাই এখনো তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছ না কেন তখন ওরা বলিল আমরা আমাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করিতেছি আমরা তো সীমা লঙ্ঘনকারী ছিলাম অতঃপর উহারা একে অপরের প্রতি দোষারোপ করিতে লাগিল উহারা বলিল হায় দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম সীমা লঙ্ঘনকারী সম্ভবত আমাদের প্রতিপালক ইয়া হইতে আমাদেরকে উৎকৃষ্টতর বিনিময় দিবেন। আমরা আমাদের প্রতিপালকের অভিমুখী হইলাম শাস্তি এরূপি হইয়া থাকে এবং আখিরাতের শাস্তি কঠিনতর যদিও হারা জানিত অবশ্যই রে ভোগ বিলাসপূর্ণ জান্নাত তাহাদের প্রতিপা আলোকের নিকটিন আমি কি আত্মসমর্পণকারীদেরকে অপরাধীদের সমতুল্য গণ্য করিব তোমাদের কি হইয়াছে তোমরা এক কেমন সিদ্ধান্ত দিতেছি তোমাদের নিকট কি কোন অধ্যয়ন করো যে তোমাদের জন্য উহাতে রই যাহা তোমরা পছন্দ করো তোমাদের কি আমার সঙ্গে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোন অঙ্গীকার রই যে তোমরা নিজেদের জন্য যাহা স্থির করিবে তাহাই পাইবে তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো উহাদের মধ্যে এই দাবির জিম্মাদার কেম উহাদের কি কোনো দেব দেবী আছে থাকিলে উহারা উহাদের দেব দেবীগুলিকে উপস্থিত করুক যদি উহারা সত্যবাদী হয় স্মরণ কর সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হইবে সেদিন উহাদেরকে আহ্বান করা হইবে সিজা করিবার জন্য কিন্তু উহারা সক্ষম হইবে না وقد كانوا يدعون الى السجود وهم سالمون وهذا দৃষ্টি অবনত বিনতা ওদেরকে আচ্ছন্য করিবে অথচ যখন ওরা নিরাপদ ছিল তখন তো ওদেরকে আহ্বান করা হইয়া ছিল সিজদা করিতে পড়নি ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث দাও আমাকে এবং যারা এই বাণীকে প্রত্যাখ্যান করে তাহাদেরকে আমি উহাদেরকে ক্রমে ক্রমে ধরিব এমন ভাবে যে উহারা জানিতে পারি না আর আমি উহাদেরকে সময় দিয়া থাকি নিশ্চয়ই আমার কৌশল বলিষ্ঠ তুমি কি উহাদের নিকট পারিশ্রমিক চাহিত্র যে তাহা উহাদের কাছে দুর্ভ দণ্ড মনে হয় উহাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে উহারা তাহা লিখিয়া রাখে অতএব তুমি ধৈর্য ধারণ করো তোমার প্রতিপালকের নির্দেশের অপেক্ষায় তুমি মৎস্য সহচরের ন্যায় অধৈর্য হইয় না সে বিষাদ আচ্ছন্ন অবস্থায় কাতর প্রার্থনা করিয়াছিল অনুগ্রহ তাহার নিকট না পৌঁছিলে সে লাঞ্ছিত হইয়া নিক্ষিপ্ত হইতো উন্মুক্ত প্রান্তরে পুনরায় তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন এবং তাকে সৎ কর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করিলেন কাফিরা যখন কুরআন শ্রবণ করে তখন উহারা যেন উহাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আচ্ছা ফেলিবে এবং বলে এ তো এক পাগল कुरान आंत विश्व जगतर उपदेश